আলোচনা চলছিল নবীজির আখলাক নিয়ে ইখলাস সত্যবাদিতা আমানতদারিতা নিয়ে এর আগে আলোচনা হয়েছে আজকের আলোচনা শুরু হচ্ছে বিরত্ব ও সাহসিকতা দিয়ে কাজী ইয়াজ রহমাউল্লাহ বলেন বিরত্ব ও সাহসিকতায় নবীজি সাল্লাহু আলাইসালামের অবস্থান অবেদিত নয় এমন কঠিন পরিস্থিতি তার সামনে এসেছে যেই পরিস্থিতিতে বাহাদুররাও পালিয়ে যায় এবং বীর পুরুষও অবিচল থাকতে পারে না কিন্তু তিনি ছিলেন অটল ও অবিচল বিপদের মুখোমুখি হয়েছেন পীঠ দেখাননি এমন কোনো বীর নেই যার পালানোর দু একটি ঘটনা নেই কিন্তু নবীজিকে আল্লাহ হেফাজত করেছেন বারা এবেন আজিব রাদিল্লা আনহু বলেন যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করত তখন আমরা তার মাধ্যমে আত্মরক্ষার চেষ্টা করতাম তখন আমাদের বীর যোদ্ধা অর্থাৎ রসদাল আলী ওয়াস্লাম যুদ্ধের মুখোমুখি হতেন আনাসিবেন মালিক রদেল্লা আহু বলেন রসদ্দাল আলী আলসালাম মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে বেশি দানশীল ও সবার চেয়ে বড়ো বাহাদুর ছিলেন আলী রাজুল্লাহ আনহু বলেন যখন যুদ্ধ প্রচন্ড আকার ধারণ করত একদল আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়ত তখন আমরা রসদ্সাল্লা আলি আসলামের মাধ্যমে আত্মরক্ষা চেষ্টা করতাম কারণ তিনি শত্রুর সবচেয়ে কাছে অবস্থান করতেন আলী রাদুল্লাহ আনহু বলেন বদর দিন রসদ্দাল্লাহু আলিউসালাম শত্রুর খুব কাছে চলে যেতেন আমরা পিছনে থেকে তার মাধ্যমে আত্মরক্ষার চেষ্টা করতাম সেদিন তার চেয়ে বীর যোদ্ধা আর কেউ ছিল না এই যুদ্ধক্ষেত্রে প্রিয় অরসদ সাল্লাহু আলিউসলামের সাহসিকতা সম্পর্কে তার সাহাবিতে কয়েকটি সাক্ষ্য উল্লেখ করা হল এছাড়াও হুনাইন যুদ্ধের ঘটনা যুদ্ধক্ষেত্রে নবীজি সাল্লাহু আলিউসলামের বীরত্বের বর্ণনার জন্য যথেষ্ট সালাম এ বিন আকুয়ারদুল্লাহ আহ বলেন হুনাইনের দিন প্রথম অবস্থায় প্রবল আক্রমণের মুখে যখন অনেক সাহাবি যুদ্ধক্ষেত্র থেকে পিছু হচ্ছেন তখন আমিও পরাজিত হয়ে পিছু হচ্ছিলাম তখন আমার দুটি কাপড় ছিল একটি নিচে পরিহিত আর একটি গায়ে জড়ানো এ সময় নীচের কাপড় ঢিল হয়ে গেলে উভয় কাপড়কে একত্র করে আতঙ্কিত অবস্থায় নবীজ সাল্লু আলিউ আসসালামের পাশ দিয়ে ছুটছিলাম নবীজ সাল্লাহু আলিউ আসসালাম আমাকে দেখে বললেন ইবনুল আকোয়া ভয় পেয়েছে যখন তারা রসুদ সাল্লু আলিউ আসলামকে ঘিরে ফেলল তিনি তার খচ্চর থেকে নামলেন আব্বাস রাদেল ওয়ানহো হুনায়ন যুদ্ধের আরেকটি দৃশ্যপট আমাদের সামনে তুলে ধরে বলেন কাফের ও মুসলিমরা পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ল একসময় মুসলিমরা পিছু হচ্ছিল রসদসল্লা আলাইসলাম তখন কাফেরদের দিকে খচ্চর হাঁকাচ্ছিলেন আমি তার খচ্ছরের লাগাম টেনে ধরছিলাম যেন তিনি দ্রুত এগিয়ে না যান জনক্রিয় ব্যক্তি বারা এভেন আজিব রাদিল্লা ওয়ানহুকে জিজ্ঞেস করেন হে আবু উমারা হুনায়নের যুদ্ধের দিন আপনারা পালিয়েছিলেন তিনি উত্তরে বললেন না আল্লাহর কসম রসুলসাল আলিউসলাম পালাননি সেদিন রসুলসাল্লু আলি সালামকে আমি দেখলাম তার সাদা খচ্ছরের উপর বসে আছেন আর আবু সুফিয়ান এ হারেস খচ্চরের লাগাম টেনে ধরেছে নবী সাল্লু আলিউসালাম তখন বলছিলেন আমিই নবী মিথ্যাবাদী নই আমি আব্দুল মুতালিবের সন্তান যুদ্ধ ছাড়াও বিভিন্ন সময়ে ভয়ভীতি ও বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের সাহসিকতা প্রকাশ পায় আনাসবের মালিক রাদ আনহু বলেন মদিনাবাসী এক রাতে একটি আওয়াজ শুনে ভীতসন্তস্ত হয়ে গিয়েছিল তখন সকলে দেখতে পেল যে নবীজ সাল্লাহু আলী আসসালাম ইতোমধ্যেই আবুতাল্লাহা রাজিল্লাহ আনহুর ঘোড়ার খালি পিঠে সাওয়ার অবস্থায় আওয়াজের কারণ অনুসন্ধান করতে আতঙ্ক মদিনাবাসীর কাছে ফিরে আসছেন নবীজ সাল্লাহু আলিউসলামের গলায় তর বাড়ি ঝুলছিল তিনি বললেন তোমরা ভয় পেও না তোমরা ভয় পেও না এরপর নবীজি সাল্লাহু আলি সাল্লাম বললেন আমি ঘোড়াটিকে দ্রুতগামী পেয়েছি বিভিন্ন হাদিসে এসেছে রসদ সাল্লাহু আলিহ আসসালাম আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতেন হে আল্লাহ আমি ভালো কাজে অক্ষমতা অলসতা কাপুরুষতা এবং বার্ধক্যের নির্জীবতা থেকে আপনার কাছে পানাহ চাই আল্লাহর রাস্তায় জিহাদ করা ইসলামের একটি অলঙ্ঘনীয় ফরজ নবী করিম সাল্লাহু আলিহলাম বলেছেন যে ব্যক্তি জিহাদ না করেই মারা গেল আর অন্তরে জিহাদের বাসনাও ধারণ করল না সে মুনাফিকের একটি বৈশিষ্ট্য ধারণ করে মৃত্যুবরণ করল আলোচনা করা যাক নবীজি সাল্লাহ আলিউলামের বদান্যতা ও দানশীলতা নিয়ে আবুজর রাদিল্লানহু বলেন একবার আমি মদিনার হারক কংকর্ময় প্রান্তরে নবীজি সাল্লাহু আলিউসলের সঙ্গে পথ চলছিলাম ইতিমধ্যে আমাদের সামনে উহুদ পাহাড় পড়ল তখন নবীজি সাল্লাহু আলিউসালাম বললেন হে আবুজর আমি বললাম আল্লাহ রসুল আমি হাজির আছি রসুল সাল্লু আলহিউ আসসালাম বললেন আমার কাছে যদি উহুদ পাহার পরিমাণ স্বর্ণ থাকে আর ঋণ পরিশোধের উদ্দেশ্য ব্যতীত তার একটি দিন আমার কাছে জমা থাকবে এই অবস্থায় তিন দিন কাটানো আমার পছন্দ নয় বরং আমি তা আল্লাহর বান্দাদের মধ্যে ডানে বামে পেছনে বিতরণ করে দেব হুনায়নের যুদ্ধের দিন রসদাল্লা আলী আসলাম সাফওয়ান এ বিন প্রথমে এক শত উঠদান করেন তারপর আরও এক শত তারপর আরও এক শত উঠদান করেন সাফওয়ান বলেন আল্লাহর কসম রসুল সাল্লাহু আলিউসালাম আমার কাছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন কিন্তু তিনি আমাকে দান করতে করতে একসময় আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে গেছেন ইভেন আব্বাস রাদুল্লানহু বলেন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাত্রে জিব্রিল আলহিসাল্লাম রসুল সাল্লা আলি আসলামের কাছে আসতেন নবীজি সাল্লাহু আলি আসসালাম তাকে কোরআন পরে শোনাতেন রসুল সাল্লু আলি তো এমনিতেই মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন তারপরও রমাদানা যখন জিবরিল আলাহি ইসলাম তার সাক্ষাৎ করতেন তখন তার ডান প্রবাহিত বাতাসের চেয়ে বেশি বেড়ে যেত নবীজির এই স্যার এই স্যার অর্থ হচ্ছে প্রয়োজন থাকা সত্ত্বেও কোনো বস্তু অন্যকে দিয়ে দেয়া সাহাল সাহাদু থেকে বর্ণিত জনৈকা নারী সহস্তে বয়নকৃত আচল বিশিষ্ট একটি চাদর নিয়ে রসুল সাল্লাহ আলি আসলামের দরবারে এসে বলল হে আল্লাহ রসুল আমি সহস্তে চাদরটি বানিয়ে আপনার জন্য নিয়ে এসেছি নবীজিরও তখন কাপড়ের প্রয়োজন ছিল তিনি কাপড়টি গ্রহণ করলেন এবং লুঙ্গি হিসেবে পরিধান করে সাহাবিদের সামনে উপস্থিত হলেন তখন উপস্থিত সাহাবিদের একজন বললেন হে আল্লাহ রসুল আপনার কাপড়টি কত সুন্দর এটা আমাকে দিয়ে দিন উপস্থিত সাহাবিগণ তাকে বললেন তুমি কাজটি ভালো করনি তুমি জানো রসুল্লা আলাইসলামের কাপড়ের প্রয়োজন আছে আর তার কাছে কোনো কিছু চাইলে তিনি তা ফিরিয়ে দেন না তিনি এখন তোমাকে এটা দিয়ে দেবেন সেই সাহাবি বললেন আল্লাহর কসম আমি সাধারণভাবে পরিধান করার জন্য নবীজিত সাল্লাহ আলিউসাল্লামের কাছে কাপড়টি চাইনি আমি চেয়েছি যেন তা আমার কাফন হিসেবে ব্যবহার করা হয় পরে কাপড়টি আসলেই তার কাফন হিসেবেই ব্যবহার করা হয়েছিল জা বেরোয় আবদুল্লা রদিল্লা আনহো বলেন নবীজৎসাল্লু আলিহাস্লামের কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি না করেছেন এরকম কখনো হয়নি একটু আগে উল্লেখ করা হয়েছিল ইস্যার অর্থ হচ্ছে প্রয়োজন থাকা সত্ত্বেও কোনো জিনিস অন্যকে দিয়ে দেয়া এর চেয়ে অধিক হলো নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে ধার করে দান করা নবীজি সাল্লু আলিউ আসসালাম এমনই অতি উচ্চ গুণের অধিকারী ছিলেন বেলাল রাদিয়াল আনহো থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে নবীজি সাল্লু আলিউসালামের এই গুণের বিবরণ রয়েছে আবদুল্লাহ হাউজানি রাহেমাহুল্লাহ বলেন হালাব নামক স্থানে রসদসাল্লু আলি আসলামের মোয়াজিন বিলাল রাজউল্লাহ আনহুর সাক্ষাৎ লাভ হলে আমি তাকে জিজ্ঞেস করলাম রসুদসাল্লু আলহি সালামের খরচ কিভাবে চলত তিনি বললেন নবুয়তের পর থেকে রসুদসাল্লু আলহি আসাল্লামের ওফাত পর্যন্ত এর দায়িত্বভার আমার উপরই ছিল যখন তার কাছে কোনো মুসলমান বস্ত্রহীন অবস্থায় আসত তখন তিনি আমাকে নির্দেশ দিতেন যেন আমি কারো কাছ থেকে রসুদসাল্লু আলিহামের নামে কিছু অর্থ কর্জ করে এনে তার দ্বারা কাপড় খরিদ করে লোকটিকে আবৃত করে দেই। এবং কিছু খাবার খরিদ করে খাইয়ে দিই তখন আমি এমনই করতাম পরে হাতে অর্থ এলে সেই ঋণ পরিশোধ করতাম একদিন জনকে মুশ্রিক আমাকে বলল হে বেলাল আমার অনেক ধন সম্পদ আছে তাই কর্জ নিতে হলে আর কারো কাছ থেকে না নিয়ে আমার কাছ থেকেই নেবে বিলাল বলেন এরপর থেকে আমি তার কাছ থেকে কর্য করতে লাগলাম কিছুদিন পর আমি ওযু করে আজান দেবার জন্য দাঁড়িয়েছি এমন সময় দেখি সে একদল ব্যবসায়ীর সঙ্গে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আমাকে দেখে সে হে হাফসি বলে ডাক দিল আমি তার ডাকে সারা সারাদিনে সে আমার সাথে কঠোর ভাষায় কথা বলতে শুরু করে বলল কি ব্যাপার তোমার কি জানা আছে মাস পুরো হতে আর কয়দিন বাকি আমি বললাম বেশি দিন বাকি নেই সে বলল আর মাত্র চার দিন বাকি আছে যদি চার দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারো তাহলে তোমাকে ঋণের বিনিময়ে নিয়ে নেব পূর্বের ন্যায় তোমাকে রাখালের কাজ করাবো বেড়াল রাদিলু বলেন তার কথা শুনে আমার মনের অবস্থা যেমন হবার তেমনই হলো এসার নামাজ পড়ে রসুল সাল্লাহ আনিওয়াসাল্লাম ঘরে চলে গেলেন আমি অনুমতি নিয়ে প্রবেশ করলাম এবং বললাম আল্লাহ রসুল যে মুশ্রিকের কাছ থেকে আমি আপনার জন্য ঋণ করতাম সে আমাকে এমন এমন বলেছে এখন যেহেতু ঋণ পরিশোধ করার মতো অবস্থান আপনার কাছেও নেই আমার কাছেও নেই তাই একটি কাজ করি আমি গ্রামাঞ্চলে বসবাসকারী মুসলিমদের কাছে পালিয়ে যাই যখন আপনার ব্যবস্থা হবে তখন ফিরে আসব আমি ঘরে ফিরে এলাম এসে তরবারি ব্যাগ জুতা বর্ম ইত্যাদি সব মাথার কাছে রাখলাম যখন শুভেচ্ছা আদিক হলো এবং বের হতে মনস্থ করলাম ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি এসে বলল রসুল সাল্লাহু আলিউসলাম তোমাকে ডাকছেন নবীজি সাল্লাহু আলি আসলামের দরবারে উপস্থিত হয়ে দেখি চারটি মালামাল বোঝাই উঠ দাঁড়িয়ে আছে অনুমতি নিয়ে নবীজিৎসাল্লু আলি আসলামের কাছে গেলাম তিনি আমাকে বললেন হে বেলাল সুসংবাদ গ্রহণ করো আল্লা তালা তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন তুমি কি পণ্য বোঝাই উটগুলো দেখেছো। আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল তিনি বললেন এগুলো ফাদকের বাদশাহ আমার কাছে হাদিয়া পাঠিয়েছেন এতে খাবার ও কাপড় রয়েছে তুমি উটসহ সব কিছু নিয়ে যাও আর ঋণ পরিষদ করে এসো আমি ঋণ পরিশোধ করে এসে দেখি রসুল সাল্লু আলিউসালাম মসজিদে বসে আছেন আমি সালাম করলেই নবীজ সাল্লাহু আলিউসালাম উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন ঋণের খবর কি। আমি বললাম আল্লাতালা তার রসুলের সব ঋণ পরিশোধ করিয়ে দিয়েছেন তিনি জিজ্ঞেস করলেন মাল কিছু অতিরিক্ত রয়ে গেছে কি আমি বললাম জি কিছু রয়ে গেছে তিনি বললেন বেলাল তুমি আমাকে এর থেকে রেহাই দেওয়ার ব্যবস্থা করো আমি পরিবার পরিজনের কাছে সেই পর্যন্ত যাচ্ছি না যতক্ষণ না আল্লাহর পথে এসব অর্থ ব্যয় করে ফেলা হয় ইশার নামাজের পর নবীজাল্লা আলিয়াস্লাম আমাকে ডেকে জিজ্ঞেস করলেন বেলাল তোমার কাছে যা ছিল তা কি হয়েছে আমি বললাম এখনও তা আমার কাছে রয়ে গেছে কারণ কেউ আমার কাছে নিতে আসেনি তাই নবীজি সাল্লাহু আলি আসালাম রাতে মসজিদে থাকলেন পরের দিন এসা নামাজের পর তিনি আমাকে আবার জিজ্ঞেস করলেন তোমার কাছে যা ছিল তার কি হয়েছে আমি বললাম আল্লাহ আপনাকে তা থেকে মুক্ত করেছেন রসুলসাল্লু আলি আসসালাম আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার বললেন কারণ তিনি ভয় করতেন যে তার কাছে এই মাল থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে যায় কি না নবীজিৎসাল্লাহ আলি আসলামের দানশীলতার আরও কিছু ধারা ছিল যেমন অনেক সময় তিনি এই পন্থা অবলম্বন করতেন কারো কাছ থেকে কিছু খরিদ করে আবার বিক্রেতাকেই দান করে দিতেন তাবক যুদ্ধ থেকে ফেরার পথে জাবেদ রাহ আনহু সৈন্যদলের অগ্রবাহিনীতে ছিলেন কিন্তু তার উটটি ছিল খুবই দুর্বল এবং দ্রুত চলতে অক্ষম তিনি অগ্রবাহিনী থেকে পেছনে পড়ে যান এদিকে পেছন থেকে এসে রসুদসাল্লু আলি আসলাম তাকে রাস্তায় পেয়ে গেলেন নবীজ সাল্লাহু আলিয়াস্লাম তাকে এই অবস্থায় দেখে উটটিকে মৃদু আঘাত করলেন ফলে উটটির সব দুর্বলতা দূর হয়ে গেল পূর্ণ শক্তির সাথে দ্রুত চলতে চলতে আবার অগ্রবাহিনীতে যোগ দিল তারপর রসদসাল্লাহু আলিহাসাম জাবে রাদিল্লাহ মানুর কাছ থেকে তার উটটি এই শর্তে কিনে নিলেন যে তিনি মদিনায় গিয়ে নবীজ সাল্লু আলিউ আসসালামকে উটটি বুঝিয়ে দেবেন যথাসময়ে তিনি মদিনায় পৌঁছার পর উঠ নিয়ে দরবারে নববীতে অবস্থিত হলেন নবীল আলহাম তার মূল্য পরিশোধ করে আরও এক কিরাত বেশি দিলেন এই অতিরিক্ত অংশ তাকে কখনো ছেড়ে যায়নি এরপর রসদসাল্লু আলিউ আসালাম উটটির চারদিকে একবার চক্কর দিয়ে তার দিকে তাকিয়ে বললেন যাবের উটের মূল্য এবং উট উভয়টি তোমার এমন আরেকটি ঘটনা হলো এবার অমর রাজিল্লা আনহুমা বলেন আমরা রসদ্সাল্লাহু আলহিসালামের সঙ্গে একবার এক সফরে ছিলাম তখন আমার বাবা অমর আদিল্লা আনহোর একটি অল্পবয়স্ক দ্রুতগামী উটের পিঠে আমি সওয়ার ছিলাম সেটি আমাকে নিয়ে চলতে চলতে সবার আগে চলে যেত আর যখনই এমন হতো অমর আদিল্লা আনহু ধমক দিয়ে তাকে পেছনে পাঠিয়ে দিতেন রসুল সাল্লু আলিউ আসসালাম উট্টির দিকে ইঙ্গিত করে বললেন অমর তোমার উটটি আমার কাছে বিক্রি করে দাও তিনি বললেন হে আল্লাহ রসুল আমি আপনাকে মূল্য ছাড়াই দিয়ে দিলাম রসুল সাল্লা আলাইসালাম বললেন না তুমি আমার কাছে বিক্রি করো তিনি তা বিক্রি করে দিলেন এরপর নবীজ সাল্লু আলিউসালাম আমাকে বললেন এব আমি উঠতেই তোমাকে দান করলাম এখন তুমি ইচ্ছে মতো ব্যবহার করতে পারো রসুল সাল্লাহ আলিউসালাম বলেন তোমরা কৃপরাধা থেকে বাঁচো কেননা এটা তোমাদের পূর্ববর্তীতে ধ্বংস করেছে রক্তপাত ও হারামকে হালাল মনে করার মতো কাজে উদ্বুদ্ধ করেছে যেহেতু ব্যক্তি ও সামাজিক জীবনে কৃপনতার প্রভাব এত মারাত্মক তাই রসদম এ থেকে পানাহ চাইতেন হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি অক্ষমতা ও অলসতা কাপুরসতা ও কৃপণতা এবং ঋণের বোঝা ও মানুষের প্রতাপ থেকে আপনার পানাহ চাই নবীজির লজ্জাশীলতা আল্লাহ তালা নবীজির এই মহৎ গুণের বিবরণ দিয়ে বলেন তোমাদের এই আচরণ নবীকে কষ্ট দেয় কিন্তু তিনি তোমাদের থেকে লজ্জাবোধ করেন তবে আল্লাহ সত্য প্রকাশে লজ্জা করেন না সুরা আহজাব আয়াত তিপ্পান্ন আবু সাঈদ আল খুদ্ি রাদ আহু বলেন পর তার আড়ালে থাকা কুমারী নারীর চেয়েও নবীজি সাল্লু আলি আসালাম অধিক লজ্জাশীল ছিলেন তিনি কোনো বিষয়ে অপছন্দ করলে আমরা তার চেহারা দেখেই তা বুঝতে পারতাম একটু আগের আয়াতের সানুনজ সম্পর্কে আনাসেবেন মালিক রাদিল্লা আনহু বলেন রসুদাল্লাহু আলি আসসালাম জাইনাব বিনতে জাহাজ রাদিল্ল আনহুর সঙ্গে বিবাহ উপলক্ষে ওয়ালিমার আয়োজন করলেন অতিথিরা খাবার খেল তারপর তারা বসে আলাপচারিতায় মত্ত হলো এমন সময় মনে হলো রসুসাল্লাহু আলিউ আসলাম উঠে যাবার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কারো আলাপ থামছে না দেখে নবীজ সাল্লাহু আলিউসলাম নিজেই উঠে গেলেন তার সাথে যারা উঠার উঠলেন কিন্তু তিন ব্যক্তি বসে রইলেন কিছুক্ষণ পর রসদ্দাল্লাহুআ আলী আসলাম ঢুকতে গিয়ে দেখেন তারা উঠে যায়নি একসময় তারা উঠে গেল আমি নবী সাল্লু আলী আসসালামকে সংবাদ দিলাম যে তারা চলে গেছে তখন তিনি এসে ঘরে প্রবেশ করলেন আমিও ঘরে প্রবেশ করতে উদ্যুত হলে তিনি পর্দা ফেলে দিলেন তখন আয়াত অবতীর্ণ হল হে মমিনগণ নবীর গৃহে প্রবেশ কর এবির রমার রাদেল্লাহ আনহুমা বলেন রসদ সাল্লাহু আলী আসলাম এক আনসারি সাহাবির পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সাহাবি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিল সে বলছিল তুমি লজ্জা করো এই ধরনের লজ্জা তোমাকে সমস্যায় ফেলে দেয় নবীজি সাল্লাহু আলি আসলাম তাকে বললেন তুমি তাকে ছেড়ে দাও কারণ লজ্জা ইমানের অঙ্গ ইমরান এবির হোসাইন রাদেল্লাহ আনহু বলেন রসুল সাল্লু আলি আসলাম বলেছেন লজ্জা শুধু কল্যাণী বয়ে আনে প্রকৃত অর্থে লজ্জা একটি বেষ্টনীর মতো যা মুমিন ব্যক্তির সম্মান ও মর্যাদাবোধকে সুরক্ষিত রাখে অন্যায় অশ্লীল আচরণ উচ্চারণ থেকে বিরত রাখে আর এসব গুণের কারণেই সে হীনতর স্তর ছেড়ে শ্রেষ্ঠত্বের সমুচ্চ শিখরে উন্নীত হয় আর যখন এই বিশ্বনি প্রাচীর ভেঙে পড়ে এবং লজ্জা চলে যায় তখন মানুষের জীবন পরিচালনার যাবতীয় মাপকাঠি আক্রান্ত হয়ে পড়ে এবং তার থেকে এমন সব মনুষ্যত্ব বিরোধী আচরণ এবং উচ্চারণ প্রকাশ পায় যা আল্লাহ তালা কর্তৃক মানুষকে প্রদান করা সম্মানের পরিপন্থী আর এর মর্মার্থই ফুটে উঠেছে আবু মসুদ আনসারি রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লু আলিউ আসলামের এক হাদিসে নবীজি সাল্লু আলিউসালাম বলেছেন পূর্ব আম্বিয়া কেরামের যেসব উক্তি মানবজাতি লাভ করেছে তন্মধ্যে একটি হলো যখন তোমার লজ্জা না থাকে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো আর আনাস রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লু আলি আসসালাম বলেছেন অশ্লীলতা কাজের মানই কেবল ক্ষুণ্ণ করে আর লজ্জাশীলতা কাজের সৌন্দর্যই বৃদ্ধি করে থাকে নবীজির বিনয় বিনয় অর্থ হচ্ছে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে না করা অর্থাৎ অহংকারের বিপরীত স্বভাবে হচ্ছে বিনয় তবে বিনয় মানে নিজেকে অপদস্থ বা আত্মসম্মানবোধ ক্ষুণ্ণ করা নয় বিনয় বাহ্যিক আনুগত্য ও নতি শিকারের নামও নয় বরং বিনয় হল একটি আত্মিক গুণ যার বহিপ্রকাশ ঘটে ব্যক্তির আচরণ ও উচ্চারণে আল্লাহ বলে এবং যে সকল ইমানদার আপনার সাথে রয়েছে তাদের জন্য আপনার ডানা নত করে দিন যারা আল্লাহ আল্লাহতালাকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন তারা হবে মুসলমানদের প্রতি কোমল হৃদয় কাফেরদের প্রতি বজ্র কঠোর সুরাম আয়াত চুয়ান্ন রসদ আলী আসলাম ছিলেন এমনই কোরআনে নির্দেশিত বিনয়ের পরিপূর্ণ প্রকাশ ঘটেছিল তার মধ্যে তিনি তার সাহাবিদের সাথে এমনভাবে মিশে থাকতেন যেন কোন আগন্তক মসজিদে এলে জিজ্ঞেস করে জানতে হতো তোমাদের মধ্যে মুহাম্মদ কে আবদুল্লাবেন আমার আহু বলেন একবার রসুদাল্লু আলিয়াস্লাম আমার কাছে এলেন আমি নবজি সাল্লাহু আলিয়ালামকে আরাম করে বসার জন্য খেজুরের ছাল ভর্তি একটি চামড়ার বালিশ দিলাম কিন্তু তিনি মাটিতেই বসে গেলেন বালিশটি তার আর আমার মাঝে পড়ে থাকল আনাসেবেন মালিক রাদিলো আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন কেউ কানে কানে রসুদসাল্ল্লাহু আলি আসলামের সাথে কথা বলতে শুরু করলে তিনি ততক্ষণ মাথা সরাতেন না যতক্ষণ না সে ব্যক্তি মুখ সরিয়ে নেয় আর কেউ তার হাত ধরলে তিনি ততক্ষণ তার হাত ছাড়তেন না যতক্ষণ অপরজন না ছাড়ত আবু মসউদ রদুল্লা আনহু বলেন জনৈক ব্যক্তি নবীজিৎসাল্লাহু আলি আসলামের সাথে কথা বলার সময় ভয়ে কাঁদছিল নবীজি সাল্লাহু আলি আসসালাম তাকে বললেন শান্ত হও আমি তো কোনো বাদশাহ নই আমি এমন মায়ের সন্তান যিনি শুক্ন গোষ্ঠে টুকরো আহার করে জীবন ধারণ করতেন নবীজি সাল্লু আলিহাস্লামের বিনয়ের সব ঘটনা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে তবে মক্কা বিজয়ের ঘটনা উল্লেখ না করলে না মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতের দিন নবীজ সাল্ল আলি আসালাম ছিলেন চিন্তিত সজাদের কাছে প্রত্যাখ্যাত সেদিন কুরায়শা তাকে হত্যা করার জন্য উন্মাদ হয়ে খুঁজছিল এরপর মদিনার দীর্ঘজীবন বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কুরাইশা বারবার চেষ্টা করেছে নবীজি সাল্লু আলিউসালামকে হত্যা করতে মক্কা বিজয়ের দিন সেই প্রত্যাখ্যাত নবীজি সাল্লাহ আলী আসলাম মক্কায় ফিরে গিয়েছিলেন বিজয় হয়ে সুতরাং মক্কায় প্রবেশের দিন বিজয়ী বীর প্রবেশ করবেন বিজয়ের বেশে মাথা উঁচু করে এটাই স্বাভাবিক কিন্তু নবীজ সাল্লু আলিউ আসলাম মক্কায় প্রবেশ করলেন বিনিত অবনত মস্তকে আল্লাহ প্রদত্ত সেই মহান নিয়ামতের সুক্রিয়স্বরূপ তার মুখে উচ্চারিত হচ্ছিল তাঁর বীর বিনয় অবনত তার মোবারক মস্তক যেন তার বাহনের পীঠ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল বিনয় সম্পর্কে নবীজ সাল্লু আলিউলামের বাণী তিনি বলেছেন যে বিনয় হবে আল্লাহ তাকে মর্যাদাবান বানিয়ে দেবেন নবীজ সাল্লু আলাইসালাম আরও বলেন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষোধাভেরু স্বচ্ছল হৃদয় আত্মবিলোপকারী বান্দাকে পছন্দ করেন এবার আব্বাস রাদিল্লাহ আনহু তাকে বর্ণিত তিনি অমর রাদিল আহকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন আমি রসুদ্সাল্লাল্লাহু আলিউসালামকে বলতে শুনেছি খ্রিস্টানরা যেভাবে এইসা আল্লাহ ইসলামের মাত্রায়িরিক্ত প্রশংসা করেছে তোমরা আমার প্রশংসা তেমনভাবে করো না কারণ আমি তো আল্লাহর একজন বান্দা মাত্র তাই তোমরা আমাকে আল্লাহর বান্দা ও রসুল বলো সাহাবিগণ রসুল সাল্লু আলিউ আসসালাম যা নির্দেশ দিতেন তা তারা কথায় ও কাজে শতভাগ মানার চেষ্টা করতেন আনাসিবেন মালিক রাদিলহু বলেন সাহাবিদের কাছে রসুল সাল্লাহু আলিউসলামের চেয়ে অধিক প্রিয় কেউ ছিল না কিন্তু এত প্রিয় হওয়া সত্ত্বেও তারা যখন নবী সাল্লু আলিউ আসলামকে দেখতেন তখন তার সম্মানার্থে দাঁড়াতেন না কারণ তারা জানতেন রসদ সাল্লু আলিহাম তা পছন্দ করেন না প্রিয় বিন্দু। এই সিরিজে নবীজির আখলাক নিয়ে এটা চতুর্থ পর্ব আমরা হয়তো আর একটি পর্ব করতে পারবো আখলাক নিয়ে আসলে নবীজির সাল্লাহু আলিহাসালামের আখলাকের আলোচনা অনেক বিস্তৃত তার দেওয়ার অংশই ছিল আখলাখ তিনি নিজেই বলেছেন ইন্নামা বোয়েস্তি উতাম্মিমা সলিহাল আখলাক অর্থাৎ सच्चरित्रपूर्ण कर समय स्वतार कारण आखलाखर किचित अंश केवल आलोचना करते तीव श आहवान जानिए आज के शेष कर सल अल सईदी मुहम्मद व आला अलीहुल्लाबीन असलम वरम्लाबरक रोज मीडिया प्रोजेक्ट सम्पर्क मीडिया डटअर्ग অথবা ফেসবুক পেজ wwwfacebookcom ডবল মিডিয়া অথবা ইউটুব চ্যানেল wwwyoutubecom ডলু মিডিয়া